আলোচনা চলছিল ইহুদ্দিনের প্রসঙ্গ যারা নাজরানের খ্রিস্টান এসেছিল নবী কীম সাল সঙ্গে লম্বা চোড়া কথাবার্তা হয়ে তারা ফেরত চলে গেল ইমান না এনে তাদের আহলে কিতাব এই খ্রিস্টান এবং ইহুদি উভয়ের মধ্যেই কিছু লোক আছে একদল তাদের মধ্যে আছে কিতাব তারা তাদের কিতাব পড়ে বলে কোনো কোনো সময় তারা তাদের জবান জিব্বা দিয়ে সুর করে পড়ে মনে হয় কিতাব পড়ছে সবটাই তাদের কাছে পাঠানো কিতাব কিন্তু মাঝে মধ্যে তারা লোকদেরকে যখন শুনায় কিতাব না শুনিয়ে মন গোড়া কিছু ঢুকিয়ে দেয় আর মুখ দিয়ে উচ্চারণ করে এমন ভাবে মনে হয় যেন কিতাবুমিন এটা কিতাব না অন্য কিছু আর বলে এটা আল্লাহর কাছ থেকে এটাই নাজিল হয়েছে এই হুকুম ওমা হু আমিন আইনদুল্লাহ আল্লাহ তালা আবার বলছেন এটা আল্লাহর কাছ থেকে না ওয়া আল্লাহ ওয়াহু আলাম আর আল্লাহ তালা ব্যাপারে তারা মিথ্যা কথা দেয় লোকদের কাছে অথচ তারা জানেই মিথ্যা কথা বলছে কিতাবদের যারা ধর্মের তথা তথাকথিত আলেম ওলামা ওই জামানায় তারা অনেক কিছু বিকৃত করেছে অনেক সময় কিতাবের মতো তেলাওয়াত করেছে কিতাব না নিজেদের কথা ঢুকিয়ে দিয়েছে মাসালা কোরআন নাই তাদের কিতাবে নাই মন করে বানিয়ে দিয়েছে অর্থকে বিকৃত করেছে অনেক রকম করেছে এইরকম যে আল্লাহর কিতাবকে আল্লাহ শরীয়তকে উল্টা পাল্টা করে প্রেজেন্ট করা মানুষকে ধোকায় ফেলে দেওয়া এই কাজ তারা করেছে এবং আপনারা জানেন এই ইউরোপেও কয়েক শতাব্দী আগে ফরাসি বিপ্লবের আগে খ্রিস্ট ধর্ম মানুষকে একরকমের শোষণের হাতিয়ারের কাজে ব্যবহৃত হয়েছে রাজা বাদশাহা ধর্মের লোকদেরকে ব্যবহার করত যে তোমরা আমরা ভাগাভাগি করে মানুষকে শোষণ করব। রাজা বাদশাহা বড় অংশ নিত আর ধর্ম একটা ভালো অংশ দিত আর ধর্মের হাতিয়ার দিয়ে লোকদেরকে শোষণ করার জন্য রাজা বাদশাহি করার জন্য ধর্মের লোকেরা ধর্মের ডান্ডা ব্যবহার করত। এটা ছিল এই ফরাসি বিপ্লবের আগে ইউরোপের ডার্ক এইজ তারা বলে অন্ধকার যুগের অবস্থান এবং এই ধরনের ধর্মীয় শোষণের বিরুদ্ধে ধর্মীয় শোষণ এবং সামন্ত রাজাদের শোষণ দুইটা ইউরোপের মানুষকে অতিষ্ঠ করে ফেলে তখন তারা এর বিরুদ্ধে বিপ্লব করে সেই বিপ্লবের সূত্রে জন্মগ্রহণ করে ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা ছিল ধর্মের শোষণের বিরুদ্ধে একটা বিপ্লব ইসলাম ধর্মে এরকম কোন শোষণের ব্যবস্থা আছে আমাদের ধর্মীয় আলেম ওলামারা লোকদেরকে শোষণ করার জন্য এরকম ব্যবস্থা করে দিচ্ছে শাসকদের সঙ্গে যোগাযোগ করে তাহলে মুসলমানদের এই ধর্ম নিরপেক্ষতা গ্রহণ করা দরকার আছে তাহলে ধর্ম নিরপেক্ষতা জন্ম হয়েছে ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য তা আমরা মুসলমানরা কি ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করব এইজন্য আমাদের মুসলমানদের মধ্যে অনেকে এই ধর্ম নিরপেক্ষতার ইতিহাসও জানে না কেমনি আসলে কোথায় জন্মগ্রহণ করলো কেন জন্ম হল এত মুসলমান জাতি এত বোকার স্বর্গে বসবাস করে লেখাপড়া করে না কোরআন হাজি পড়ে না দুনিয়ার ইতিহাসও পড়ে না আর না জেনে মুসলমান আজকে ধর্ম নিরপেক্ষতার নামে ইসলামের দুশ্মনী করছে। ইসলামের দুশ্মনী করার জন্য নন মুসলিমদের দরকার নাই নন মুসলিমরা যা করতে না পারবে তার একশো গুণ বেশি কে পারছে মুসলমানরা তথাকথিত ইউরোপের ধর্ম নিরপেক্ষতা উদাহরণ আরো ছিল মৃত্যুর পরে এগুলো তাদের ইতিহাসে খুঁজলে পাওয়া যাবে মৃত্যুর পরে আপনার মাইতকে জান্নাতে দিতে চান তার জন্য ধর্ম জাতকদের কাছে সার্টিফিকেট পাওয়া যেত অনেক টাকা দিয়ে সার্টিফিকেট কিনে এই সার্টিফিকেট সহকারে মাইকে কবর দেওয়া হতো। এবং টাকা অনুযায়ী জান্নাতের গ্রেড করা হতো বেশি টাকা দিলে হাই ক্লাসের জান্নাত পাবে মিডিয়াম দিলে মিডিয়াম আর কম দিলে নিচু লেভেলের তো কে আছেন যে নিজের মা বাবার যদি জান্নাতে দেওয়া যায় এই জন্য যদি বাড়িঘরও বিক্রি করতে হয় আপনি আমি রাজি আসি না তো এরকম ভাবে বোকার বানিয়েছে লোকদেরকে শোষণ করেছে এই তরী অনেক এক্সাম্পল আছে এর বিরুদ্ধে যখন কিছু দেখলো ধর্মের নামে তো শোষণ করছে জাতিকে বোকা বানাচ্ছে তখন তারা বিপ্লব করলো ফরাসি বিপ্লব এর ধাক্কা সারা পৃথিবী সারা ইউরোপের মধ্যে একটা ধর্ম নিরপেক্ষতা জোয়ার বয়ে গেল তো এরকম আল্লাহলা বলছে যে আহ কিতাবদের ধর্ম যাচকরা অনেক ধর্মীয় কথা বলে লোকদেরকে বলে ধর্মের রেফারেন্স দেয় ধর্মের কিতাবের কথা বলে এগুলো একটাও কিতাবের কথা না সব তাদের মন গড়া কথা ধর্মের নামে ঢুকিয়ে দিয়েছে আর মানুষকে ধর্ম জানতে দিত না লেখাপড়া করতে দিত না সব তাদের কাছে থাকতো। এটা অনেক ধর্মে আছে হিন্দু ধর্মে ব্রাহ্মণদের কাছে থাকবে ধর্মের কিতাবপত্র যা কিছু আছে সাধারণ পাবলিক কি যারা শূদ্র এই টাইপের আছে তারা যদি কিতাব ধরে তাহলে বিশাল এক কবিরা গুনা করে ফেলল তাহলে তাকে শাস্তি দিয়ে তার কবিরা গুনা থেকে কাফার আদায় করতে হবে তার জন্য যা নাই পবিত্র গন্ত্র হাত দেওয়ার সাধারণ মানুষদেরকে অনেক ধর্ম এরকম ধর্মের আসল জ্ঞান থেকে দূরে রেখেছে ইসলামে কোন আলম আলামা আপনাকে বলে খবরদার করা হাজি পড়বা এটা শুধু আলেম হবে না কেউ মোটেই ঠিক হবে না তারপরে করে তারা ধর্মের অনেক বিকৃত অর্থ করেছে কিতাবের মধ্যে কোন সময় মুছে দিয়ে আগে তো হাতে লেখা কিতাব ছিল সাফাখানায় না সাফাখানায় না মুসে দিয়ে আবার কালি দিয়ে নিজের হাতে লিখে দিত এ রকমের বিকৃতি অনেক সময় পড়তো ঠিকই কিন্তু এর ব্যাখ্যা তাফসির করতে উল্টা পাল্টা অনেক সময় আসলে এটা নাই পরে আসে লেখা একটা আছে আর যখন বয়ান করে তখন পরে আরেকটা আরেকটা তেলাগত করে এরকম অনেক তরিকে তারা করেছে তাদের কথা দিয়ে অঙ্গভঙ্গি দিয়ে তারা বুঝেছে যে কিতাব পড়ছে যাতে করে তোমরা মনে করো কিতাব পড়ে আসলে কিতাব পড়ে না অন্য কিছু পড়ে আর বলে এটা আল্লাহর কাছ থেকে আর আল্লাহ বলছেন এটা আল্লাহর কাছ থেকে নয় তারা আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে জেনে শুনে দুনিয়া টু পাইস পাওয়ার মুসলমান তারা মাঝে মধ্যে উল্টা কাজে লাগায় আল্লাহ তালাকে অনেকবার বলেছি আমরা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আল্লাহ তালা বলেছেন হে লোকেরা আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য তালাশ কর আর কোন জায়গায় মোসলমানা ব্যাখ্যা করেছে কেউ কেউ উল্টে পাল্টা একজন মানুষ ধর বুজুর্গ কে তার মাধ্যমে পার হয়ে যাবা এই অশিলের কথা বলা হয়েছে তাহলে ইহুদিদের বা আহলে কিতাবের কিছু এই উল্টাপাল্টা কাজ মুসলমানদের মধ্যে মাঝে মাঝে ঢুকে গিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের মোফাসেরিনে কেরাম আমাদের মহাদিফিনে কেরাম আইমাই কেরাম আমাদের ইমাম যে সমস্ত কীর্তা লেখে গেছেন আমাদের কাছে পরিষ্কার করে গেছেন কাজে এরকম উল্টাপাল্টা কেউ করে পার পাওয়ার কোন উপায় নেই তাই না এবং এটা আমাদের সবার জন্য অ্যালাউড আছে আপনারা যদি পড়েন তর্জমা পড়েন তাহলে আপনারা ধরে ফেলতে পারবেন তাফসির এখন অনুবাদ হয়ে গেছে শহীদ তাপসিরে কি লেখা আছে এটা জানতে কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই সবকিছু পরিষ্কার কাজে এই উম্মত কি আল্লাহ তালা এই ধরনের গোমরাহীর মধ্যে থেকে যেতে হবে কেউ ধোকা দিয়ে তাকে ধোকায় ফেলে দেবে এই সুযোগ আল্লাহ রাখেননি কিন্তু কেউ যদি ধোকায় পড়ে থাকতে চায় বের না হতে চায় তো তার কপাল পোড়া এই জন্য মাঝে মাঝে কিছু লোককে বলতে শোনা যায় শোনো জাননাতে যাও খুব কঠিন কাজ যতই আমল করে পারবে না সোজাবুদ্ধি কি হয়ে কিছু লোকে বিশ্বাস করে এগুলাই কিতাবদের বিশ্বাসের কাছাকাছি হয়ে যাচ্ছে এরপরে আল্লাহ বলছেন উনিশ নম্বর আয়াতে হুলকি তুক কোন লবিকে যে মানুষ ইলাহের আসনে বসে দিয়েছে আল্লাহর আসনে বসে দিয়েছে যেমন যারা বলে ঈশা আল ইসলাম আল্লাহর আসনে বসে গেছেন তিনি মাবুদের বুধের জায়গা দখল করেছেন তার ইবাদত করতে হবে এই যে নাজরানের লোকেরা আসিতে এই কথাই বললো আল্লাহ সন্তান তখন আল্লাহ তালা তাদেরকে আরো পরিষ্কার করার জন্য বললেন যে মা কেনারিনীকে আল্লাহ তালা যখন এই মর্যাদা দান করেন যে তাকে কিতাব দেন ওয়াহি দিয়ে তাকে আল্লাহ তুকুম দেন শরীয়তের এই সমস্ত জ্ঞান দান করেন ও নবু ও দান করেন আর ওই লোক তখন গিয়ে বলবে লোকদেরকে বলবে যে আমার সব আমার বান্দা হয়ে যাও আমার এবাদতারী হয়ে যাও আল্লাহকে বাদ দিয়ে কোন নবীর এরকম বলতে পারে ইসা আল্লাহম কখনো বলেছেন যে আল্লাহকে বাদ দিয়ে খালি বেশি করে আমাকে ডাকো। আমার এবাদত করো সব নবীরা কি বলেছেন ওলা কিং কোন রব্বা নীন সব রবালা হয়ে যাও আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যাও আল্লাহর এবাদতকারী হয়ে যাও বিমা কুন্তুম তু আল্লিমুন কিতাব আর তোমরা এই যে কিতাব শিখাও লোকদেরকে অবিমা কুন্তুম তাদের যা তোমরা লেখাপড়া তাহলে আলিম ওলামারা ধর্মের যাজকরা যারা বললো যে অমুক নবী আল্লাহর সন্তান অমুক নবী এ করতে হবে এইরকম কথা হয়তো যারা বলল ওদেরকে তো তাদের নবী বলে গেছেন সবাই মিলে এক আল্লাহর এবাদত করো সব আল্লাহ হয়ে যাও তারা এই কথা বলবে কি তা পড়ে এই জিনিস তারা শিখা এবং শিখানোর কথা এই জিনিসই তারা লেখাপড়া করার কথা উল্টা পল্টা তারা কেন বলবে। বলবেলা আরো বাবা কখনই তারা তোমাদেরকে নির্দেশ দেবে না যে ফেরেস্তাদেরকে বা নবীদেরকে রব বানিয়ে ফেলো রবের আসনে বসাও আইয়া মুরুকুমিল কুফরে বাদাইদ মুসলিমুন তারা কি তোমাদেরকে কুফরের কথা বলবে তোমরা মুসলিম হওয়ার পরে ইসলামের মাধ্যমে কি তারা তোমাদেরকে কুফরী শিখেতে এসেছেন ওয়াহির মাধ্যমে আসে না। এই আয়াতগুলের তাফসির প্রসঙ্গে হাজার আব্বাস রাজি আল্লাহ আনহুমা বলেন যে হিনা ইস্তামা আতিল আহবা মিনাল ইয়াহুদিন ইন্দারাসুল্লাহি সাল্লি আসাল্লাম ও জাহ মিল আল ইসলাম গত সপ্তাহে আমরা একটা পড়েছিলাম বোধ হয় নাসারা যখন একত্রিত হল নবী করিম সাল্লা কাছে ইহুদিরাও মিলল এবং খ্রিস্টানরাও আসলো এবং তাদেরকে সামনে রেখে আহলে কি দুই গ্রুপকে নবী করিম সালি সাল্লাম দাওয়াত দিলেন ইসলামের দিকে যে তোমরা আল্লাহর ইবাদত করার জন্য এখন এই ইসলামের এই কালেমা পড়ো আল্লা তালার তা হেদের ইবাদতো বাদ দিয়ে চলে আসো তখন তারা কি বলল বলল মুহাম্মদ তাহলে আমরা ঈসা আলাহ ইসলাম এবাদত বাদ দিয়ে আপনার ইবাদতের দিকে ডাকেন নাকি ঈসা আলাহ ইসলামের ইবাদত বাদ দিয়ে আপনার ইবাদত করার জন্য বলছেন ফকাল রাজ মিনাহী ইউকাল নাসলানিদের এই লিডার খ্রিস্টানদের লিডার নাজরান থেকে এসেছিল তাদের মধ্যে অন্যতম ইয়া মুদিতা শেষ পর্যন্ত তহিদদের কথা বলে ইসা আল্লাহ ইসলাম থেকে সরাই এনে মনে আপনার এ দিকে ঢুকাই দিতে চান আমাদেরকে আপনার এ বাদাতের দিকে রসো সালি আল্লাহ করব করবো আন্না আমরা ইবাদতে আল্লাহ সালাহ কারো ইবাদতে কথা বলছো মা বাথানি বাহ বিদ্যালীকে আমারানি আল্লাহ তালা আমাকে এই দায়িত্ব দিয়ে পাঠান নাই اي دعي اي حكمو ديني قال صلى الله عليه وسلم فانزل الله في ذلك من قولها قولهما حتفار تادر اي پاسنو شونار پاري اللہ تعالی اي آیات نازل کلن پاسنو اي اشنا قنو نبی زاکی اللہ کتاب دی بے حکمت دی بے نبوت دی بے اشن لوگ در کے بول بے اللہ کے بعد دی آمار عبادت کرو پرانچو شعب نبی এরপরে এখন এ বাদত হচ্ছে দুই রকম একটা হলো এবাদত করা যেমন রুকু সাজা করা তাকে ডাকা তার কাছে দোয়া করা তার জেকের করা এটা একটা এবাদতের তরীকা আরেকটা এবাদত হচ্ছে দুনিয়ার মধ্যে প্রত্যেকটি কাজ কর্ম কার হুকুম অনুযায়ী করতে হবে কার তরিকায় করতে হবে কোনটা হালাল হবে কোনটা হারাম হবে এই হুকুমগুলো মেনে নেওয়া কিভাবে বিয়ে শাদি করবেন কিভাবে অলিমার মধ্যে আসবেন কোন কাপড় গায়ে দিয়ে আসবেন মহিলারা কিভাবে আসে দেখেন তো এইগুলো সব আল্লাহ কোনটা বলা বাকি রেখেছেন তাহলে এই এইটা এবাদতের আরেকটা তরিকা ব্যবসা বাণিজ্য কোন তরিকায় করবেন লোকদেরকে ঠকাবেন প্রতারণা করবেন ওজনে ব্যাসকম করবেন হখ হালাল মতো করবেন এটাও কিন্তু এবাদত এবাদতের দুইটা জিনিস আছে একটা হলো একেবারে আনুষ্ঠানিক এবাদত আরেকটা হচ্ছে মামলা লেনদেন এবং যাবতীয় কার্যক্রম বাস্তব জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থনৈতিক জীবনে সকল জায়গায় আল্লাহর হুকুমকে মেনে চলা। তো তারা ইসা আল্লাহ ইসলামের এবাদত করত এটা হলো একদম সরাসরি যে এবাদত করা আর কাজে কর্মেও তারা আল্লাহর হুকুম বাদ দিয়ে ধর্মযাতকদের কিছু মন গোড়া হুকুমকে মেনে নিত এবং সে ব্যাপারে আপনি হাজির শুনেছেন গত সপ্তাহে সম্ভবত আদি হাত এমরা দিয়ে আনহু যখন বললেন ইয়ার মা আবাদুহুম যে কিভাবে আল্লাহ বলবেন বললেন ইত্তাহাদু আহবা যে খ্রিস্টানরা তাদের এবং ইহুদিরা তাদের ধর্ম যাজক ওলামা তাদেরকে রবের জায়গায় বসিয়ে দিল আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রবের আসনে রাগা দিল তিনি বললেন ইয়ার আসল্লাহ আমি যে খ্রিস্টান ছিলাম আমি তো দেখি নাই যে তারা এভাবে তাদের কোন রবকে তাদের কোন আলেমকে এভাবে পূজা করে তার সামনে সাজা করে তাকে ডাকে এটা তো নয় তো আল্লাহ কি বলুন এখানে তখন তিনি বলেন এটা এ বাদাতের আরেকটি ধরন হ্যাঁ বালা ইন্না হুম আহাল্লুল্লাহমুল হারাম ও হারাম আলিহিমুল হালাল ফতাহাত ওই এ বাদাত নয় তাদের ধর্মজাতকরা উল্টা পাল্টা কিতাবের বিপরীত হুকুম দিল হালালকে হারাম করে দিল হারামকে হালাল করে দিল আর বাকি লোকের এটাকে ফলো করল এই তরিকায় তাদের এবাদত হয়ে গেল আজকে যারা মুসলমানদের জীবনে আচার অনুষ্ঠানে কালচারে বিয়ে সাদী ব্যবসা বাণিজ্য এরপরে সামাজিক আচার অনুষ্ঠান কালচারাল ফাংশনের মধ্যে এবং কোটে কাছারিতে আল্লাহ এবং তার রোসেনের তরিকা বাদ দিয়ে অন্যদের তরিকাকে গ্রহণ করে তাহলে তারাও তাদেরকে মাবুদের আসনে বসিয়ে দেয় তারা সব নবীরা একই দাওয়া দিয়েছেন যে তোমরা রব্বানি ইন হয়ে যাও আল্লাহওয়ালা হয়ে যাও রব্বান অর্থ কি এমনি আব্বাস তাফসির করেছেন হোকামা ওলামা হোলামা হে ধর্মের আলেমরা তোমরা কি হয়ে যাও হোকামা জ্ঞানী হয়ে যাও ওলামা আলেম হয়ে যাও হওয়া দিনের মাসাইল গুলো করুঝে লোকদের জন্য সহজ ভাবে উপস্থাপনা করা হাসান আরো বলেছেন আহলু ইবাদব্বান ইন এর আরেকটি অর্থ হচ্ছে আল্লাহওয়ালা হওয়া এবাদতকারী হয়ে যাওয়া শুধু কিছু তালিম দিলেই বড় ভালো দিনের আলিম হওয়া যায় না তাকে ভালো এবাদতো করতে হয় তাকওয়ালা হতে হয় আল্লাহওয়ালা হতে হয় তারপরে অভিমা কুন্তুম তাদের তাদের সুন আহ আলফাজ আহ এখন শুধুমাত্র কিতাব পড়লেই হয় না কিতাবকে হৃদয়ঙ্গম করে অন্তরে ঢুকাইতে হয় আমাদের মধ্যে ঢুকাইতে হয় কোরআ হ্যাফজ করলাম কিন্তু কোরআনের অর্থ বোঝা এর সঙ্গে সম্পর্ক রাখা সেটা নাই এরকম মুখস্থ কিছু এলেম শেখার জন্য আল্লাহ তালায় উম্মের আলেমদেরকে দায়িত্ব দেননি তাদেরকে দিনকে ভালো করে বুঝে হামলা এই দিনের আমলে মধ্যে ঢুকতে হবে এবং গোটা জাতিকে এই দিনের দিকে নিয়ে আসার জন্য জান দিয়ে চেষ্টা করতে হবে নবীদের পরে তারাই হচ্ছে উম্মাদ আল্লাহর কাছে নিয়ে আসার জন্য দায়িত্বশীল ঠিক কিনা এই জন্য এই উন্মতের আলেমদেরকে আল্লাহ তালা কি দায়িত্ব দিয়েছেন নবী করি কি বলেছেন হচ্ছেন নবীদের উত্তর সূরীদের উত্তর সূরী মানে যিনি তার আগে যে ইন্তেকাল করেছেন তার অর্থ সম্পদের যিনি উত্তরাধিকার পান আসলে উত্তরাধিকারী আলেমরা হচ্ছেন নবীদের উত্তরাধিকারী এরপরে তিনি বলেন নবীরা তাদের জন্য সম্পদ মাল দৌলত রেখে যাবে না দিনারান হামান নবীরা দিনারদের হাম রেখে যাবে না বাল ইউর তারা এলিমের উত্তরাধিকার রেখে যাবেন ফামান আখাবাহু আফেন যে আলেম এলেমকে ভালো করে ধরে ভালো করে গ্রহণ করে সে আলেম অনেক বড় সৌভাগ্য অধিকারী হয়ে গেল আল্লাহ আলামিন হুক তাহলে আল্লাহ আল্লাহতালা এই আলেমদেরকে এই মেসেজ দিচ্ছেন যে তাদের অনেক বড় জিম্মদারি আছে উম্মতকে দিনের পথে রাখার জন্য আলেমরা যদি এই কাজ না করে তাহলে আল্লাহর কাছে বড় আল্লাহর কোর্টে তাদের বিরুদ্ধে বিশাল বিচার হবে স্বয়ং রসুল উল্লাহ সাল্লি সাল্লাম তাদের বিরুদ্ধে বিচার করবেন দান করবেন যে এই এলএমকে তারা দুনিয়ার জন্য ব্যবহার করেছে আমার দিনের দায়িত্ব পালনের জন্য ব্যবহার করেনি এই এই উম্মাতের মধ্যে আল্লাহ রবী আর নবী না এই কাজের বড় জিম্মারিম একাশে আমরা আসি যে আল্লাহ তালা নবীদের থেকে ওয়াদা করলেন আমি যখন তোমাদেরকে কিতাব দেব দিয়েছি হেকমত দিয়েছি এর পরবর্তী পর্যায়ে যখন নবী রাসুল আসেন কেউ তোমরা অবশ্যই পরবর্তী নবীকে তার প্রতি ইমান আনবে এবং তাকে সাহায্য করবে এবং এ ব্যাপারে তিনি পাকাপোক্ত ওয়াদা নিলেন সমস্ত নবীদের সঙ্গে নবীরা তাদের উম্মতের সঙ্গে ওয়াদা করে দুনিয়া থেকে চলে গেছেন বিশেষ করে আখরি নবী আসার কথা ঈশা আলা বারে বারে তার উম্মতকে বলে গেছেন যে অচিরেই আখরি নবী আসবেন যখনই তিনি আসেন তোমরা সবাই ওয়াদা করো যে তাঁর প্রতি তোমরা ইমান আনবে এবং তাকে সাহায্য করবে খবরদার দুশ্মনি করার প্রশ্নই আসে না এই যে আহলে কিতাব ইহুদি এবং না সর তাদের পূর্বপুরুষদেরকে তাদের নবীরা এই ওয়াদা করিয়ে গেছেন সেই কথা আল্লাহ মনে করে দিলেন যে নবীরা তোমাদের সঙ্গে এই ওয়াদা করে গিয়েছিল এবং সাক্ষী হয়ে গেছে আমি তাদেরকে বলেছি তোমরা সাক্ষী থাকো আমিও সাক্ষী থাকলাম কাজেই এই নবীর খবর যখন তোমরা পাবে খবর দ্বার আর দেরি করবে না সঙ্গে সঙ্গে এই নবীর প্রতি ইমান আনবে এই ওসিয়া সব নবীরা করে গেছেন তাদের উম্মদেরকে আর সেই নবী আসলেন মোহাম্মদ সাল্লাহ আর ইসা আলাহ আসালাম উম আর মুসা উমত কি করল অধিকাংশই উল্টা দিকে চলে গেল থেকে একটি রেওয়ায় এসছে তিনি বলেন যে আমি নবী করিম সালামের কাছে একবার আসলাম এসে বললাম ইয়া রাসুল্লাহ ইনি উমির তু আমার মিন বেআদা যে আমার ইহুদিদের ভিতরে কোরআ যে একটা সম্প্রদায় কবী আছে সেখানে একজন লোক আছে আমার সঙ্গে তার ভ্রাতৃত্বের সম্পর্ক আমার ভাই হয় ভাই কেমনি হয় হইতে পারে যে লাহিলি জমানা তার পিতা সঙ্গে সম্পর্ক হয়েছে তখন তার ইসলাম ছিল না যে কোনো তরিকে তার ভাই পয়দা হয়েছে অথবা তাকে ভাই হিসাবে ডেকে ছিল কোনো এক সময় যে তার সঙ্গে মোটামুটি ওনার একটা ভালো সম্পর্ক আছে সে ইহুদি আমি তাকে বললাম যে তুমি আমার জন্য তোমাদের কিতাব তো আছে তাওরাত মুসা আল্লাহিসামের কাছ থেকে পাওয়া কিতাব বড় ইন্টারেস্ট হয় আমার মনের মধ্যে যে তোমাদের কিতাবের কিছু জিনিস পাওয়া যায় কিনা তুমি জোরদ পারও তোমাদের কিতাবের কিছু জিনিস আমার জন্য লিখে লিখে একটু কয়েকটা মানে একটা কিতাবের মতো করে আমাকে দাও তখন সে অনেকগুলো জোগাড় করে ওনার জন্য তাওরাত থেকে জোগাড় করে এনে দিলেন অমর রাজ্য তালা আহু তাওরাতের এই পৃষ্ঠাগুলো নিয়ে নবী করিম সাল্লা কাছে আসলেন বলেন ইয়া রাসুল্লাহ আলাই আপনার কাছে এই কিতাবগুলো গুলো প্রেজেন্ট করবো দেখেন তো কেমন তাও কিছু পৃষ্ঠা পেয়ে গেছি কিছু আয়াত পেয়ে গেছি তার মাধ্যমে নবী করিম সালাম চেহারাটা পাল্টে গেল তিনি খুবই নাখশ হয়ে গেলেন কলা আবদুল্লাহ ইবিন আরেক সাহাবি আব্দাল অসন্তুষ্ট হয়ে গেছেন ফাকাল রাহী রব্বা অবিল ইসলামী দিন আলহাল্লাম রাসুল্লা আমি আল্লাহকে রব হিসাবে মেনে খুশি হয়ে গেছি এই ইসলামকে দিন হিসাবে কবুল করে খুশি হয়ে গেছি মোহাম্মদ সাল্লাহ আমার নবী আমার রাসুল এটা গ্রহণ করে আমি অত্যন্ত খুশি আছি এই কথা আমি স্বীকৃতি দিলাম আবার গিয়ে ওনার সামনে আমি যখন এই কথা বললাম তা সুরিয়া আলী নবী সাল আলিয়া তখন নবী করিম সাল্লাহ সাল্লাম একটু খুশি হলেন ওনার মনের কষ্ট দূর হয়ে গেল কেন দূর হয়ে গেল তিনি কি একটু জেলাস হয়ে গেছেন নাকি ও আমার কথা বাদে কথা নিতে যাচ্ছে। জেলাস হয়ে গেছেন না গোমরাহি আছে উম্মদ গোমরা হয়ে যেতে পারে সতর্ক করার জন্য তিনি শক্ত অবস্থান নিয়েছেন ততপর তিনি বললেন আল্লাহর কসম এখন যদি তোমাদের মাঝে মূসা চলে আসেন কোনো কারণে তিনি হাজির হয়ে যান সুম্মা আর কেউ যদি ওই আল্লাহর উনি তো নবী আমি মুহাম্মদ মোহাম্মদকে বাদ দিয়ে ওনার অনুসরণ করি এই কথা যদি বলে মুসা আল্লাহ সাল্লামকে সামনে এখন পাওয়ার পরে তাহলে অবশ্যই সে বিভ্রান্ত হয়ে যাবে কারণ মুসা আল্লাহ সাল্লাম থাকলেও তিনি আমার এখন অনুসরণ করার কথা ইনাকুম হাফজিমের মধ্যে আমি আসার পরে আমার পর থেকে অন্য কোন নবীর আমার উম্মত আমি তোমাদের নবী এখানে এই ধরনের ভাগাভাগি করার আর কোনো সুযোগ নেই কারণ আগের নবীর নবুয় এখন ক্যান্সেল হয়ে গেছে আমি আসার আগ পর্যন্ত ওনার নবুয়ের অনুসরণ ভ্যালিড ছিল এখন আর ভ্যালিড নাই কারণ তারা নিজেরাই গোমরা হয়ে গেছে তোমাদেরকে কি হেদায়ত দেবে যার নাই সে দেবে কি এরপরে ওয়াইম ইমা আন তুসাদুবে তাদের কাছে গিয়ে যদি ধর্মের কোন ফয়সলা নিতে যাও তাহলে হয়তো বা তাদের কোন বাতিল কথাকে তোমরা বিশ্বাস করে ফেলবা অথবা কোনোটা হক হতে পারে তোমরা আবার ওটাকে অবিশ্বাস করে ফেলতে পারো কাজে তাদেরকে কখনোই তোমরা ক্রাইটেরিয়া মনে করো না তাদের কাছ থেকে তোমরা দিন নিতে যেও না আল্লাহর কসম এখন যদি মুসা তোমাদের মধ্যে জীবিত থাকতো না আমার অনুসরণ না করে তার আর কোন গতি থাকতো না আল্লাহ তার জন্য আর কিছুই করতেন না যদি এই মুহূর্তে জীবন্ত থাকতেন তাহলে তারা আমার অনুসরণ করা ছাড়া আর কোন রাস্তা তাদের সামনে থাকতো না আবাম ইমামি বলেন তিনি হচ্ছেন আল ইমামুল আবাম সবচেয়ে বড় ইমাম সবচেয়ে বড় ইমাম কেন যে আল্লাহ তালা যখন ওনাকে মেয়ারাজে নিয়ে গেছেন ওনার ইমাম অতীতে সমস্ত নবীদের রুফকে হাজিরা করিয়ে বাড়িতে নামাজ পড়িয়েছেন তিনি হয়েছেন সমস্ত নবীদের ইমাম এই জন্য ওনার টাইটেল সবচেয়ে বড় ইমাম এখন ওই আল আজহার আছে মিশরে বা জামেল আজহার যেটা আছে আল আজহার মসজিদ যেটা আছে সেখানকার যিনি ইমাম মিশরে ওইটা সবচেয়ে বড় মসজিদ তারা ওইটা টাইটেল দিয়েছে আল ইমামুল আজম কিন্তু নজরানের লোকদেরকে আরো মেসেজ দেওয়া হচ্ছে যে তারা এগুলো যা কিছু করছে এগুলোর মাধ্যমে তারা গোমরা সারা কিছু হবে না এই নবীদের এই চুক্তির পরে উম্ম যদি বেরিয়ে যায় উল্লা কাহ ফা যারা এই নবীদের চুক্তি থেকে বেরিয়ে যায় নিজেদের মন গড়া কোনো মত অনুসরণ করে এ রাখছে সব ফা শেখ সব ফা শেখ এর দল আসলাম তারা কি আল্লাহর দিন ছাড়া অন্য কোন কিছু খোঁজে অন্য কোনো দিন তালাশ করে আল্লাহর দিন তো হলো ইসলাম আলাহু আসলামা মানফিসাওয়াতেওয়াল আর দে আকাশ জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে মাথা নত করে আল্লাহর ফয়সালাকে মেনে নেয় সবাই কি আল্লাহর ফয়সালা মানে নাকি যারা কাফের বেদিন তারা কি আল্লাহর ফয়সালা মানে যারা মুসলমান তথাকথিত কিন্তু আল্লাহর দিনের বিরুদ্ধে চলে যায় তারা কি আল্লাহকে মানে আল্লাহ তালা বলেন যে আল্লাহকে মানতে হয় সবারই কেউ তাও আন ইচ্ছা করে নিজের পক্ষ থেকে এগিয়ে সে মানে আর কার হান কেউ বাধ্য হয়ে মানতে হয় ওয়াঈলাইন আর সবার কাছে সবাইকে আল্লাহর কাছে যেতে হয় এখন কেউ আল্লাহকে খুশি মনে নিজের দায়িত্বে গ্রহণ করে আল্লাহর ইবাদত করে তারা হচ্ছেন ওই মুসলিমগুলো যারা আল্লাহকে এভাবে মন থেকে কবুল করেছেন ইমান এনেছেন এবং আল্লাহর ইবাদত করেন এরা হচ্ছে তাও আন এরা নিজ দায়িত্বে খুশি মনে আল্লাহর ইবাদত করছে আল্লাহর উলুহিয়ত কে মেনে নিয়েছে আর কার হান বাকিরা বাধ্য হয়ে মানে কেমন করে মানে আল্লাহর হুকুম সবাইকে কিছু কাফের কেউ মানতে হয় মানতে হয় কিনা কেমনে মানতে হয় তা আল্লাহ তালা তাকে যে সিস্টেম চালিয়ে দিয়েছেন তার বডির মধ্যে এই দুনিয়ার মধ্যে সেই সিস্টেম ফলো করতে হবে আল্লাহ তালা তাকে সিস্টেম দিয়েছেন মুখে দিয়ে খেতে হবে সে নাকে দিয়ে কানে দিয়ে খেতে পারবে মাঝে মাঝে নাকে দিয়ে খায় তো খাওয়া যে কি মজার খাওয়া সেটা তো আমরা বুঝি আল্লাহ আমাদেরকে বাঁচায় কেমন এরপরে এইরকম অনেক কিছু আছে যে আল্লাহর হুকুমের বাইরে সে পারেন না যেমন চোর চুরি করতে যায় কিন্তু অনেকদিন চেষ্টা করলে এক ঘরে ঢুকতেই পারে না যে ঢুকতে পারে না যে সে তো ঢুকতে চায় পারে না কেন তার আল্লাহ তাকে অ্যালাউ করছেন না এখানে সে আল্লাহর হুকুমের বাইরে যেতে পারে পারে না যে ক্রাইম করে সেও পারবে না যখন আল্লাহ অ্যালাউ করবেন না আর পারবে না তার কি এত স্বাধীনতা আছে যা খুশি তা করতে পারে নু আল্লাহতাল লিমিটেড একটু দেন শুধু স্বাধীনতা তাহলে সেও আল্লাহর হুকুম মানা ছাড়া কোনো গতি থাকে না তার যখন অসুখ হয় এটা তো আল্লাহর হুকুমে হয় সে যদি বলে আমি আল্লাহর হুকুমে মানি না অসুখ আমার হইতে পারবে না আমি মানি না তার কি অসুখ হবে না যে কাফের বেদিন সে কি মরতে চায় আল্লাহর কাছে যেতে চায় সে যদি বলে আমি মরবো না বাংলাদেশের এক লোক সে বলছে আমি তিনশো বছর বাঁচতে চাই কেন মরবো এত সকাল তার ক্যান্সার হয়ে গিয়েছিল অনেক বড় কিছু সে কিছু লোক তো পারলে তার এবার পূজা করে সে এত বড় সাহিত্যের এত বড় অসুখ ধারা পড়লো সে কি বলল যে আমি কিনা এত সকাল আমার তিনশো বছর বাসা দরকার কিন্তু মরতে হলো তাহলে এখানে আল্লাহ হুকুম না মেনে তার উপায় আছে না আমি মানবো না আল্লাহর হুকুম আমি মরবো না বলতে পারবে তাহলে সব সবাইকে আল্লাহর হুকুম মানতে হয় এক পর্যায়ে তো এরকম বাদ্য হয়ে মানা না নিজ ইচ্ছায় মানা কোনটা করবে মুসলমান নিজ ইচ্ছায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে আল্লাহর হুকুম মেনে নেবে তো আল্লাহ তালা বলেন যে আকাশ জমিনে যা কিছু আছে সবাইকে আল্লাহর হুকুম মানতে হয় চন্দ্র সূর্য গ্রহ তারকা আকাশ বাতাস সব কিছু আল্লাহর হুকুম মানে শুধু মাখলুকদের মধ্যে কিছু আছে জিন ইনসান যারা কুফুরি করে বিদ্রোহ করে আল্লাহর বিরুদ্ধে তারা মানে না ইচ্ছা করে কিন্তু আপনি বলে দিন যে আমরা আল্লাহর প্রতি ইমান আনি আর তিনি আমাদের প্রতি যা কিছু নাজিল করেছেন আমাদের প্রতি আল্লাহ কি আমরা বলে যে মুসলমানদের মধ্যে কিছু আছে কোরআনে নারীদের প্রতি ইনসাফ করেনিজল্লাহ সমান অধিকার দেয়নি বাপের সম্পত্তির মধ্যে এরকম লোকজন আছে এরপরে তাহলে আল্লাহর কোরআনের দিয়েছেন সব ঠিক সবগুলো ইব্রাহিম আল্লাহ সালামের উপর যা নাজিল হয়েছে সোহ ইব্রাহিম ওয়া ইসমাহিল ইসহাক ইয়াকুব এই সমস্ত নবীদের যাদের উপরে যা কিছু নাজিল হয়েছে একজন মুসলমান সবগুলোর উপর ইমান আনে কোনটার ব্যাপারে আপত্তি আছে ওয়াল আসবাত আসবাতের উপরে যা রাজিল হয়েছে সেটাও সমান মেনে নেয় আসবাত কারা আল আসবাত হচ্ছে অহমবুতুন বনী ইসরা ইসরাইল ইসরাইল হজরত ইয়াকুব আল্লাহ ইসলামের টাইটেল তার পরে তার আউলাদ ফররা বারো গোত্রে বিভক্ত হয়ে যায় বারো গোষ্ঠীতে কিন্তু সবাই বনি ইসরাইল। এই বারো গোত্র সবাইকে সঙ্গে বলা হয় আসবাত এদের প্রতি ওদের যারা নবী ছিলেন আঞ্চলিক প্রত্যেকটি কাউমের উপরে তাদের যার উপরে যা নাজির হয়েছে আল্লাহর পক্ষ থেকে সবগুলো আমরা মেনে নেই সবগুলোর উপরে আমরা ইমান আনি তাদের মধ্যে দুইজন নাম করা নবী মুসা আল ইসলাম এবং ঈসা আলাাম তাদের উন্মতের দাবি এখনো পৃথিবীতে অনেক বড় সংখ্যক আছে ঠিক কিনা তাদের প্রতি যা নাজিল হয়েছে আমরা সেটাও মেনে নেই এই উম্মের কি সৌভাগ্য কোনো নবীর উপরে আমরা অস্বীকার করি না কোন নবীকে আমরা এনকার করি না অন্নবাইন আহাদি মিন হুক কোন নবীকে আমরা এই পার্থক্য করে তারতম্য সৃষ্টি করে তাকে আমরা আউট করে দেই না সব নবীকে আমরা সমভাবে সম্মান করি আর আমরা সবাই আল্লাহ তারা জন্য মুসলিম আল্লাহর কাছে মাথা নত করি আল্লাহর কাছে আত্মসমর্পণ করি আল্লাহর হুকুমকে মেনে নেই মুসলিম শব্দের অর্থটা কি ভাই সারেন্ডার করা আত্মসমর্পণ করা আর কি হয় সব মিশন একই কথা আমরা যে আমি মুসলিম আমি পরিচয় দিই আপনার ধর্ম কি আপনার পরিচয় কি আপনি মুসলিম এখন এই মুসলিমটা আমরা মনে টাইটেল আমরা এই ইসলাম কবুল করা নামের মুসলিম এরকম একটা ধারণা কিন্তু মুসলিম জিনিসটার অর্থ কি যারা আল্লাহ তালা সমস্ত হুকুমকে মেনে নেয় আল্লাহর কাছে মাথাকে নত করে দেয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে অর্থ কি যে আল্লাহ আমি আপনার উল্লু কে মেনে নিয়েছে আপনার হুকুম যা আছে সেটা আমি বাধ্য মুসলিম হই কিন্তু বাস্তবে কতটুকু মানি একজন আমাকে প্রশ্ন করলেন যে প্রশ্ন নয় একটু আলোচনা করলেন যে দোয়া কুনুক পড়তে আমার খুব লজ্জা লাগে কেন এই জন্য যে এই অর্থ কি আছে আল্লাহ মাইনাস্তা অনাস্তা ফেরুকা অনুকা আলেকা অনুসমীয় আলেকাল খাই এত সুন্দর সুন্দর কথা যে আল্লাহ আপনার কাছে সাহায্য চায়, আপনার কাছে গুনামাফ চাই আপনার প্রতি ইমান আনি অনাত আলেকা আপনার উপর তাওয়াকাল করি অনুসমীয় আলেকাল খাই আপনার খানি প্রশংসা একমাত্র আপনার করি ও সব সময় আপনার শুকর আদায় করি ওলা কখনো অস্বীকার করি না অস্বীকার অস্বীকৃতি না। এগুলো কি সঠিক মতো সারাদিন প্রত্যেক দিন বলছি বেতারের মধ্যে তো কথাটা তো খুব কথা বেতারা বলার কারণে আমি চিন্তা করলাম ঠিকই তো বলেছে এই যে মুখে বলছি কিন্তু কাজে তো নাই এটাই হচ্ছে আমাদের বর্তমান মুসলিম উম্মার বড় সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় যে ইসলামকে আমরা কবুল করলাম আমরা মানি আমরা আল্লাহ নবীকে মহাব্বত করি কিন্তু সুনতের সঙ্গে কোনো সম্পর্ক নাই এই যে অলিমের মধ্যে আসি কোনো সুনত নাই শরীয়ত নাই উল্টাপাল্টা কারবার বেপর্দা হওয়াটাকে এত এনজয় করে কেন আমাদের মহিলারা বেপর্দা হওয়ার মধ্যে এত শান্তি এত সুখ কেন এত মজা লাগে কেন তাহলে আমরা মুখে এক কথা বলি কাজে আরেকটা করি তো মুসলিম শব্দের হুকুম কে মানা বাস্তবে সেটা পালন করা যদি উপলব্ধি করা প্রত্যেকটি ব্যক্তি যদি মুসলিম তাহলে মুসলমানের মতো অমাই আবেলাম আহ আফিল খেরা তেমন আলীন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে অন্য কোনো দিন অন্বেষণ করে তাহলে কখনই তার কাছে সেটা আর কবুল হবে না আখেরাতে সে মহা ক্ষতিগ্রস্ত হবে সর্বহারা হয়ে যাবে তাহলে ওই দিন আজরানের খ্রিস্টানরা এসেছিল মদিনার ইহুদিরা নবী করিম সাল সঙ্গে বুঝাপড়া করেছে বারে বারে কিন্তু তারা ইসলামকে আর কবুল করল না তাদের মন গোড়া ওই ধর্মের তত্ত্বের ভিতরেই থেকে গেল আর তারা কি হয়ে গেল ক্ষতিগ্রস্ত হয়ে গেল ইসলাম তারা মিস করে ফেলল আল্লাহ এরপর বলছেন অন্য কোন দিনকে তালাশ করার অর্থ এই ইমাম আহ কফির বলেন আই মানিক ফালান ইকবালামিনু আল্লাহ শরীয়তের বাইরে যে ব্যক্তি কোনো রাস্তা কোন পথ কোন তরিকা আবিষ্কার করে এটা আল্লাহ তারা কাছে কখনো কবুল হবে না এমন এবাদতের আয়োজন করল যে এবাদতটা কখনো নবী করিম সাল্লা করেননি সাহাবাইকার করেননি এরকম অনেক এবাদত আমাদের সমাজে আছে মাঝে মাঝে পাওয়া যায় গরম গরম জিলাপি খাওয়ার ব্যবস্থা থাকে এরকম সুর ধরে এই তরিকায় এবাদত সাহাবাইকার কোনো গোষ্ঠী কোনো দিন করেছেন তারপরে তাভেইন্দা করেছেন আর আমাদের দেশে তার রমরমা ব্যবসা চলছে মাইকের জিকির করতে করতে যান শেষ করে ফেলছে এই তরিকায় কোনদিন নবী করিম করেছেন উল্টা পাল্টা তরিকা কোনো দিন আল্লাহ নবীকে দৌরুদ্ সালাম পাঠানো হয়েছে যেটা আমাদের সমাজে চলে আসছে অনেক কিছু তাহলে দেখবেন মুসলমানদের ভিতরে অনেক তরিকা আবিষ্কার হয়েছে এই তরিকাগুলো কিছুই আল্লাহ কাছে কবুল হবে নৌ এবং সেই ব্যাপারে শহিদ হাদিফ সহি বোহারি মুসলমান হাদিফ কি মান আমি না আমালানা ফাহুয়া রদ যে ব্যক্তি এমন কোন আমল নিয়ে আসে আমল করে আমল আবিষ্কার করে যে আমল আমরা করিনি নবী করিম সাল্লা বলেছেন যে আমাদের তরিকায় মধ্যে এটা নাই এমন আমল নিয়ে আসে ফাহুয়া রদ সেটাকে রদ করা হবে প্রত্যাখ্যার করা হবে ফেরত দেওয়া হবে কখনোই কবুল করা হবে না ওরসের নামে কি করা হয় এইভাবে করে আপনি দেখবেন কি কি তরিকা আবিষ্কার হয়েছে সব ইসলামের নামে মাজার কেন্দ্রে কি হয় এগুলা কি নবী করিম সাল্লার সময় তরিকায় হয় এগুলা কিছু কবুল হবে কিছু কবুল হবে কিছুই কবুল হবে না তাহলে মুসলমান নামধারী লোকেরাও কত সতর্ক হওয়া দরকার যে প্রত্যেকটি আমল নবী করিম সাল্লা সাল্লাম কিভাবে করেছেন কিভাবে করতে বলেছেন কোন আমলটা আমাদেরকে না করার জন্য তিনি শেখাই জাননি জাননি করতে হবে কোন আমলটা আছে নাম বলেন প্রত্যেকটি কি তিনি আমাদের শিখিয়ে গেছেন এর বাইরে গেলেই তাহলে ওই বাইরে গেলে সেটা ইসলাম থাকে না অন্য কিছু হয়ে যায় তাহলে এই বেদাতি তরিকায় যে এবাদতগুলো হয় এগুলা ইসলাম নয় এগুলা বেদাত এগুলো অন্য কিছু পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন কিভাবে আল্লাহ তার লোকগুলাকে হেদায় দান করবেন যারা কুফরি করল ইমান আনার পরে আর তারা নিজেরা সাক্ষী দিল দেখলো নিজ চোখে দেখলো যে আল্লাহর রসুল হক আর তাদের কাছে পরিষ্কার দলিল প্রমাণে সে গেছে আল্লাহ তালা জালিমদেরকে কখন হৃদায়ত দান করেন না এই যে নাজরান ইহুদের আসলো তারা আল্লাহর নবীকে দেখেছেন না দেখলেন তারা তো দাবি করলো যে আল্লাহর প্রতি তারা ইমান এনেছে এক নবীকে অনুসরণ করে এরপরেও তারা কুফরি করে ফেললো দলিল প্রমাণ দেখার পরে তাহলে এরকম কম লোকদেরকে জালিমদেরকে আল্লাহ হিদায়ত দান করেন না একটি আরেকটি হাজিস এসেছে এখানে শেরক অতবা তার ভিতরে গোমরাহ এসে গেল মোরতাদ হয়ে গেল পুনরায় শেরকের দিকে চলে গেল নাদিমা এরপরে আবার তার ভিতরে অনুভূতি আসলো আমি তো একজন আমিতে উনি হক নবী আমি যে উল্টা কাজ করলাম আবার আমি খ্রিস্ট ফেরত আসলাম এখন আমার তবা করতে চাইলে আমারা তবা হবে কিনা একটু জিজ্ঞেস করে আসতো আল্লাহনবীর কাছে তার ভিতরে চেতনা আসলো ইমান যারা কুফরি করল ইমান পরে আর দেখলো নিজ চোখে যে আল্লাহ রসুল হাক তাদের কাছে প্রমান আসলো এরকম জালিমদেরকে আল্লাহ তালা হেদায়ত দেন না উল্হ ইকা জ্না আলাহিমাল ইকাতে অন্যাস আজমাইন এই লোকদের এই মোরতাজ যারা হয়ে যায় তাদের শাস্তি হচ্ছে তাদের প্রতি আল্লাহ অভিশাপ ফের তাদের অভিশাপ মানব জাতির অভিশাপ তাদের প্রতিদিন থাকবে তাদের প্রতি রহমতের দৃষ্টিতে দেখা হবে না তবে এরকম উল্টাপাল্টা করার পরে মোরতাদ হওয়ার পরে কেউ যদি আবার কাও বা করে ফেলে আন্তরিক ভাবে নিজেকে ইসলাস করে নেয় তাহলে নিশ্চয়ই আল্লাহ করেন আল্লাহ এই হয়ে কয়েকটি আয়াত নাজিল হওয়ার পরে তার কাছে ফরসাল ইহে কাউমহ ফা মা আল্লাহ নবীর কাছে এই আয়াত আসলো তার যে লোক জিজ্ঞেস করতে এসেছিল সে এই আয়াত নিয়ে আবার ফেরত গেল অতপর লোকটা তব করে আবার ইসলাম কবুল করে ফেললা ইকাহুম নিশ্চয়ই যারা কুফরি করল ইমান আনার পরে মোরতাদ হয়ে গেল এরপরে তাদের কুফরি আরো বাড়িয়ে দিল কখনই আল্লাহ তাদের তবা আর কবুল করবেন না এরা হচ্ছে গোমরাহ তাহলে ইসলামের বিরুদ্ধে যারা চলে যায় তথাকথিত মুসলিম নামধারী ইসলামের বিরুদ্ধে আসলে এরা মোরতাদ হয়ে গেছে কেউ মুখে স্বীকার করে আর কেউ স্বীকার করে না কাপুরুষ ভিতরে লুকিয়ে রাখে এরা হচ্ছে গোমরাহ এদেরকে আল্লাহ তালা তবা নসিব করবেন না মনে রাখবেন এরকম নাস্তিক মার্কা যা আছে অনেক বুদ্ধিজীবী অনেক সাংবাদিক অনেক কলামিস্ট অনেক রাজনীতিবিদ অনেক পন্ডিত অনেক প্রফেসর আমাদের মুসলিম দেশেও আছে নামটা কিন্তু ইসলামের নাম কিন্তু আসলে মনে প্রাণে এদের মধ্যে কোন ইমান নেই এই লোকগুলোকে আল্লাহবা নসিব করাবেন না এই অবস্থায় এদের মৃত্যু হবে এই আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন এদের কপালে তবা নাই আর এরা যদি এই অবস্থায় মরে যায় কাফারু কুফফার। নিশ্চয় গেল। তাদের মুক্তিপণ হিসাবে আর কোনদিন তাদের এগুলো কিছু কবুল করা হবে না উল্লাক আহম আদা বিন আলিম ওমা আল্লাহমিন তাদের জন্য কঠিন আজাব তাদের সাহায্যকারী কেউ থাকবে না ও বা করতে হলে একটু জল তবা করতে হবে যারা সারা জীবন মোর তাদের মতো আচরণ করল একেবারে কি আল্লাহ তাদেরকে তওবা দেবেন দেন আল্লাহ তালা কাদের নসিবে যারা একটু উল্টা করেছে কিন্তু খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করেছে তাদেরকে আল্লাহ তবা দিয়ে দেন যেমন আরেকটা আয়াত আছে যারা সারা জীবন এই গুনায় কাজে লিপ্ত ছিল কুফুরীর মধ্যে লিপ্ত ছিল গুনায় কবির মধ্যে ডুবে ছিল আর মৌত আসার পরে তখন বলে এখন মৌত দেখে বলে যে আল্লাহ এখন আমি তবা করলাম ন শেষ নিঃশ্বাস নিয়ে টানা টানি আগে আল্লাহ তালা তা কবুল করেন শেষ নিঃশ্বাস মৌতে লক্ষণ এসে গেলে আর কবুল করেন আব্দুল নামে এক ব্যক্তির সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে লোকটা খুব ভালো ছিল জাহিলি জামানায় অনেক ভালো গুণ ছিল তার সে মেহমদারি করতে খুব করে যে কোনো মুসাফির আসলে তাদেরকে খাওয়া দাওয়া বন্দিরা হয়ে গেলে মুক্তিপণ দিয়ে তাদেরকে বন্দি মুক্তি করে দিত আর অসহায় অভুক্ত লোকদেরকে বেশি করে খাওয়াতো। এগুলো তার কোন কাজে লাগবে কেয়া মতের দিন জাহার নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি বললেন ন কোনদিন সে বলেননি যে আল্লাহ আপনি আমাকে কেয়ামতের দিন আমার গুনাগুলোকে মাফ করে দিন হে রব আল্লাহকে এই কথা বলে ডাকেনি কোনোদিন আল্লাহরে তাহিদের স্বীকৃতি দেয়নি কাজেই সে জাহান নাম থেকে মুক্তি পাওয়ার উপায় নাই তবে যারা কাফেরদের মধ্যে ভালো কাজ করে তাদের আজাবের পরিমাণটা একটু হালকা হবে ওই সমস্ত কাফের থেকে যে কাফেরও আবার দুনিয়ার ক্রাইম সবগুলো করেছে ওদের আজাবের পরিমাণ একটু বেশি হবে কিন্তু সবাই খালেদিনা ফিহা তার দলিল হচ্ছে আবু তালেব কাফের হয়ে মারা গেলেন আজাব কম হবে হালকা আজাব হবে কেন কারণ এত ক্রাইম করেনি আর কিছু ভালো কাজ করেছে তার মধ্যে অন্যতম কি রাসুল্লাহ সাল্লামকে অনেক সাহায্য করেছে এই জন্য আজাব বেশ কম হবে কিন্তু এত কম হওয়ার পরেও পায়ের মধ্যে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে গোটা বডিটা পুড়বে না খালি পায়ের মধ্যে আগুনের জুতা আর সেই জুতার গরমে তার মাথার মগজ টগবগ করতে থাকবে এরপরে ইউকালা এই যে আল্লাহ বলেন যে সমস্ত দুনিয়া সম্পদ সোনায় ভর্তি করে দিয়ে যদি দিতে চায় আখেরাতে আল্লাহ তাকে মুক্তি দেবেন না তার এক্সাম্পল হাদিসে এসেছে যে কেয়ামত উদ্দিন একটি জাহান্নামী লোককে আল্লাহর পক্ষে বলা হবে আর আল্লাহিন আজাব পেয়ে বুঝতে পেরেছ যে সমস্ত দুনিয়া যদি আমি তোমার কাছে চাই দুনিয়ার মালিকানা বাদশাহ দিয়ে বলি সব আমাকে দিয়ে দাও তাহলে আজাব থেকে মুক্তি দেব তাহলে তুমি দেবা মানে এখন যদি তোমাকে আমি দুনিয়ার বাদশা বানিয়ে পাঠাই আবার পাঠিয়ে বলি যে বাদশাহী তো সমস্ত দুনিয়া আমার কাছে আবার দিয়ে দাও তাহলে তোমাকে আজাদ থেকে মুক্তি দেব। তুমি দেবা এখন এরকম করলে ভাইয়া নাম অবশ্যই আল্লাহ দিয়ে দেব আপনাকে ফাইয়াকুল্লাকে বান্দা আমি গোটা দুনিয়া চাইনি গোটা সংসার চাইনি তোমার সম্পত্তি সব দিয়ে দিতে হবে আমি কোনোদিন কোন মানুষের কাছে চাইনি চাইছেন আল্লাহ তালা না আমি অনেক কম চেয়েছিলাম সবার রুহ আদমের পিঠের মধ্যে ছিল এরপরে রু রাকে আল্লাহ তালা এমন করে হাত দিয়ে একবার হাত দিয়ে এরকম করে একটা মুছে দিলেন ডান দিকে বিশাল এক রুহের এক বিশাল সমাবেশ হয়ে গেল আবার হাত দিয়ে আরেকবার দিলেন মুছে দিলেন বাম দিকে বিশাল আরো বড় এক সংখ্যক রুহ দানিয়ে গেল এসবগুলো আমাদের রুহ ছিল সেখানে ডান দিকে আর গুনাগাররা এবং কাফেরা বাম দিকে সবাইকে নিয়ে আল্লাহ তালা বললেন ও আদা করেছিলেন আলাস্টবে রবিকুম আমি কি তোমাদের রব না আমাদের সবার রুহ সাক্ষী দিল বেলা অবশ্যই সেই কথা আল্লাহ বলেন যে আমি ওই কথা নিয়েছিলাম আর সব নবীদের মাধ্যমে কথাটাকে মনে করিয়ে দিয়েছিলাম আলাস্তুবে শুধু চেয়েছিলাম যে আমাকে মানবে একা আমার করবে করবে সঙ্গে না খালি এইটা চেয়েছিলাম আমি তোমার সমস্ত দুনিয়া সম্পদ চাইনি এই কথাটা স্বীকার করলে তুমি আজকে বেঁচে যেতে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহকে অভিশাপ মানি আলহামদুলিল্লাহ রদিত বিসলামি দিন আবি সালাম রাসু হাজি বলেন কেয়ামতের দিন অনেক লোককে জান্নাত যাওয়ার পরে আর অনেকে জাহান নামে যাওয়ার পরে আল্লাহ জান্নাতি একজন লোককে ডাকবেন দেখে বল যে বান্দা কেমন পেলা জান্নাত জানাত ঠিক আছে কেমন লাগলো তোমার কাছে জান্নাত আল্লাহ কি বলবো এত সুন্দর ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ কি বলবো আমি আল্লাহ তালা বলবেন তুমি আমার কাছে চাও মনিজা যা তা চাও আমি তুমি যা চাইবে সব দেব ফায়াকুল ম্যা তামান্না আল্লাহ আমার একটা যদি আপনি পারমিশন দেন একটাই চাইবেন শুধু এছাড়া কোন আল্লাহ একটা দরখাস্ত যদি কবুল করেন দুনিয়াটা আমাকে আবার একটু পাঠান আমি আপনার রাস্তা একটু শহীদ হয়ে আসে আর এই চান্সটা আমাকে একবার না কমপক্ষে দশ বার বারে গিয়ে শহীদ হয়ে আসে গিয়ে আবার শহীদ হয়ে আসে খানি এইটা দরখাস্ত আল্লাহ বলবেন আমি তো ফাইসলার আল্লাহ তালা একদিন কাফারকে ডাকবেন যে জাহান্নের মধ্যে আছে তোমার মঞ্জিল কেমন কেমন লাগছে জাহান্নাম কেমন সুবিধা অসুবিধা আছে আমি সারা জমিন ভর্তি করে দিয়ে সোনা দিয়ে ভর্তি করে দিয়ে সেখানে পাঠাই তোমাকে মালিক বানিয়ে দেই আর বলি যে বান্দা সব সোনা কিন্তু আমাকে দিতে হবে তাহলে তোমাকে এই জাহান নাম থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে তুমি তা করবা তোমার সঙ্গে আমার এরকম চুক্তি হয়ে গেছিল বহু আগে আমি বলেছিলাম যে একটু দিও আমাকে আর সব তোমার জন্য রেখে দিও তুমি তা দাওনি আমাকে মহাবিদ মাননি তোমার সম্পত্তির অল্প কিছু আমি চাই বেশি চাই না তাও দেওয়া নি যাও এখন আবার জাহান নামে এদেরকে আল্লাহ জাহান নামে নিক্ষিপ্ত করবেন তো কথা আমরা তিন পারা শেষ হয়ে গেছে থেকে ইন্সা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কোন রাস্তাকে দেখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ যদি এই পথ না চিনাতেন আপনি হিন্দু থাকতেন বৌদ্ধ থাকতেন খ্রিস্টান থাকতেন ইহুদি থাকতেন এই রাস্তা কি চিনতেন আসুন আল্লাহকে আমরা শুকর জানাই আলহামদুলিল্লাহ